আমি যে হাদিসটি উল্লেখ করেছিলাম সে হাদিসটি মূল হাদিসটিগুলো তো সোহেম মুসলিমের মধ্যে রয়েছে কিন্তু মূল হাদিসের একটু ট্যাক্স মানে সোহিম মুসলিমের মধ্যে নেই সোহিম মুসলিমের মধ্যে হয়তো এটা বর্ণনাকারী ভুলে গিয়েছে অথবা মানে ইমাম মুসলিম রহমা উল্লাহতাল ওই ট্যাক্সটুকু তার শর্ত অনুযায়ী পান নাই এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ সেটাকে ইনক্লুড করেন আপনারা জানেন যে সহি কিতাবগুলো শহীদ বুখারী এবং শহীদ মুস্তেমের সংকলনের বিষয়ে কঠোর ছিলেন ফলে কোনো একটা শব্দও যদি কোন কারণে মানে বর্ণনার মধ্যে মানে শেষাদ বর্ণনা অনুযায়ী পাওয়া না যায় তাহলে এটাকে কি করে সেখানে উল্লেখ করতেন না এটাই প্রমাণ করে যে আহল হাদিস গন মহাদিস গণ হাদিস সংরক্ষণে ব্যাপারে কত বেশি মানে শক্তিশালী ছিলেন এবং কত বেশি তারা কত বেশি গুরুত্ব দিয়েছিলেন আল্লাহ আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ আলমিন সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য এই তিনটি জিনিস গ্রহণ করেছেন সুতরাং এটা আল্লাহর সন্তুষ্টির মধ্যে রয়েছে মানে এই বক্তব্যের রেখার মধ্যে বলেন এই তিনটি বিষয় হচ্ছে এমন এর মধ্যে আল্লাহ করতে পারে তাহলে তারা কোন দিন থেকে বিচ্ছুত হতে পারবে না দিনের উপর অবিচল থাকার মূল মাধ্যম এক নম্বর পয়েন্ট সেটা হলো এই তোমরা আল্লাহ ইবাদত করবে রে একমাত্র ইবাদত করবে আল্লাহ কবি আল্লাহ করবে না মসজিদের মধ্যে গিয়ে সালাত তো আদায় করেন ঠিক মসজিদের পাশেই কবর ধরে যেতে হয় না বরং কোন মসজিদ তো মা মসজিদের সামনেই কবর রয়েছে এমন মসজিদও আছে যে মসজিদের সামনে কি মানে কবর রয়েছে মনে করতেছেন যে মানে এই কবর এত বড় কবর এটা সরা কিভাবে আমি কোন এক মসজিদের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে জিজ্ঞেস করলাম যে ভাই এটা মসজিদের মধ্যে কবর কেমন মসজিদ ইবাদতের জায়গা আর কবরস্থানে ইবাদতের জায়গা নয় রসুন উল্লাস্ট হাদিসের মধ্যে নিষেধ করে দিয়েছেন কবরের কোনো ইবাদত নেই নেই নিশেষ করেছেন সলাত কবরের মধ্যে কবর হবে না এখানে মসজিদের মধ্যে কবরটা হলো তখন কবরটা সরাই হল না কেন কবরটা এখান থেকে সরাইয়া কবরটা কবর স্থানে না কেন তখন তারা আমাকে বললেন যে এত বড় মসজিদদের কবর আপনি বলতেছেন আপেলাম বাবা এটা তো কবরাইদের মসজিদ আপনি যদি করেন তাহলে এই বুজুর্গের কবর পূজা করেন এখানে এখানে আল্লাহ করার প্রয়োজন নেই কারণ আপনি আসল জিনিসে বুঝেননি আপনি আসল জিনিসই বুঝেন নাই আপনি তো বুজুরগের পূজায়ে চলে গিয়েছেন কোন বুজুর্গের কবরের জন্য মসজিদ ঘরকে আপনি এভাবে করবেন যেখানে ইবাদত করবেন সেখানে কবর থাকবে কবরের মত ইবাদত করবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আজকে আমরা সেটাই করতেছি আন তা'বুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর الله করবে আল্লাহর সাথে শরীক করবে না দুই নম্বর হচ্ছে ওয়া আন তা'তাসিমু বিল্লাহ ওয়া আন তা'তাসমু বিহাবদুল্লাহ তোমরা আল্লাহর ولا تفرقو তোমরা বিচ্ছিন্ন হবে না দেখলেন ওই কোরআনের মধ্যে যে একেবারে সোজা কথা এই কথাটা বুঝতে পারছেন কিনা যতক্ষণ পর্যন্ত আপনি দলা দলির দিকে মানুষদেরকে আহ্বান করবেন যতক্ষণ পর্যন্ত গুরুবিহের দিকে আহ্বান করবেন যতক্ষণ পর্যন্ত আপনি বিভিন্ন এটি মালিক আব্দুল্লাহার মধ্যে বর্ণনা করেছেন হাকিমদার ওস্তাদ মধ্যে বর্ণনা করেছেন বলে ছেন তিনি বলেন আর তোমরা তাদের করবে যাদেরকে আল্লাহ আল্লাহাদের উপর কর্তৃত্ব দিয়েছেন যাদেরকে তোমাদের উপর শাসন করার অধিকার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন যদি ইসলাম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের ক্ষমতা যাদের কাছে রয়েছে তাদেরকে নসিহত করতে বলা হয় বন্ধুগণ তাদেরকে সোজা করতে বলা হয় না খুব ভালো করে দেখে মানে হাজির বলে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন তোমরা না করবে তোমরা তাদের জন্য কল্যাণ কামনা করবে এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় আজকে আর এই বিষয়ে আলোচনা করতে চাই না